আইসা রদিল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন যখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তেকাল করেন তখন আমরা দুটো কালো জিনিস দিয়ে তৃপ্ত হতাম খেজুর এবং পানি